শপথ আকাশের এবং রাত্রিতে আগমনকারী আপনি জানেন যে রাত্রিতে আসে সে কি সেটা এক উজ্জ্বল নক্ষত্র প্রত্যেকের উপর একজন তত্ত্বাবধায়ক রয়েছে অতএব মানুষ দেখুক কি বস্তু থেকে সে সৃজিত হয়েছে সে সৃজিত হয়েছে সবেগে স্খলিত পানি থেকে এটা নির্গত হয় মেরুদণ্ড ও বক্ষ পাঁজরের মধ্য থেকে নিশ্চয় তিনি তাকে ফিরিয়ে নিতে সক্ষম যেদিন গোপন বিষয়াদি পরীক্ষিত হবে সেদিন তার কোন শক্তি থাকবে না এবং সাহায্যকারীও থাকবে না শপথ চক্রশীল আকাশের এবং বিদারণশীল পৃথিবীর নিশ্চয় কোরআন সত্যমিথ্যার ফয়সালা এবং এটা উপহাস নয় তারা ভীষণ চক্রান্ত করে আর আমিও কৌশল করি অতএব কাফিরদেরকে অবকাশ দিন তাদেরকে অবকাশ দিন কিছু দিনের জন্য